উমাইয়া রাজে আল্লাহ তালান্ন হতে বর্ণিত তিনি নবী সাল্লি সাল্লামকে একটি বকরির কাঁধের বস্তু কেটে খেতে দেখলেন এ সময় সালাতের জন্য আহ্বান হল তিনি ছুরিটি ফেলে দিলেন অতপর সালাত আদায় করলেন কিন্তু অজু করলেন না